সফিয়া মানা বিনা মানা বিনা ইমানা ইনসান ও হারালাসনিহমলা রুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক কাছে ও দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে পিএস টিভি আল ওসিয়ত অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব সম্মানিত দর্শক আমরা আলোচনা করছিলাম শিরকে কেন আল্লাহ তালা সকল ওসিহতের প্রথম ওসিয়ত রাখলেন তা বর্জন করার জন্য আমরা গত পর্বে আলোচনা করেছি শির্ক হলো সবচেয়ে ভয়ঙ্কর জুলম তা আল্লাহ তালার দায়িত্বে অবহেলা আমার মালিক সৃষ্টিকর্তা মহান দয়ালু স্রষ্টার প্রতি আমি জুলুম করি শির্কের মাধ্যমে শিরকারী নিজের আত্মার প্রতি জুলুম করেন তিনি মনুষ্যত্বের পূর্ণতা হারিয়ে ফেলেন তিনি নত যেন অস্থির চিত্ত হয়ে যান কল্যাণ অকল্যাণের চেষ্টায় শির্কের মাধ্যমে সকল অকল্যাণ সকল দুর্নীতি পাপের দরজা খুলে যায় কারণ শিরকারী ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে কোনো মধ্যস্থ আছে বলে কল্পনা করেন যে মধ্যস্থকে কোনো রকমে খুশি করতে পারলে পার হয়ে যাওয়া যাবে যত পাপই করি না কেন এই ধরনের একটা মিথ্যা আশ্বাসের কারণে পাপের সাইলাভ জগতে বয়ে যায় আর তৌহিদের মাধ্যমে মানুষ সত্যিকারের তাকওয়া এবং মানবীয় সভ্যতা মানবীয় পূর্ণতা অর্জন করতে পারে সম্মানিত দর্শক শিরকের আরো অনেক মহা ক্ষতি রয়েছে আখেরাত আমাদের সমূলে ধ্বংস করে দেয় আল্লাহ তালা কর আন কেরিমের বিভিন্ন ক্ষতির দিকগুলো বলেছেন প্রথম ক্ষতি হল যে সির্কের কারণে আমাদের সকল কর্ম ধ্বংস হয়ে যায় আমরা সলাাম অনেক কিছু আদায় করি নেকর্ম করি কিন্তু এই নেকর্মগুলো আমাদের জীবনে দুনিয়ার জীবনের বরকত আকেরাতে জীবনের শান্তি মুক্তি আনবে না যদি এর সাথে শির মিশে যায় আল্লাহ তালাক করিমে বলছেন ওলাকাদ আর সে অহির মূল কথাটা ছিল যদি কোনো ব্যক্তি শির করে যদি তুমি শির করো তবে তোমার সকল কর্ম বরবাদ হবে নষ্ট হবে বিনষ্ট হয়ে যাবে আর অবশ্যই তুমি ধ্বংসগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দর্শক দর্শকের আরেকটি মহা অপকারিতা হল এ পাপ আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ ফিরু আয়ুসি ফিরু কেলে মাই আল্লাহ তালা সীরকের পাপ কখনোই ক্ষমা করেন না শির্ক ছাড়া অন্য যত পাপ আছে ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন তার অর্থ কি সম্বন্ধে দর্শক দুনিয়াতে বেঁচে থাকতে করলে আল্লাহ সব পাপে ক্ষমা করেন সীরকের পাপ যদি কেউ বিশুদ্ধ হয়। আর কখনো না অবশ্যই আগের সীরকের পাপ ক্ষমা হয়ে যাবে তবে তবা ছাড়াও আল্লাহ কেয়ামর দিন ইচ্ছা করলে অনেক ক্ষমা করবেন সকল পাপকে ক্ষমা করে দিতে পারবেন বিভিন্নভাবে আল্লাহর দয়া করে তৌহিদ পন্থী বান্দা আল্লা রে বাদত করেছে তৌহিদের চেতনা সমুন্নত রেখেছে কিন্তু পাপ করে ফেলেছে যে বান্দা পাপের ভিতরে কোনো বান্ধার হক ছিল না শির্ক ছিল না আল্লাহ মাফ করে দিতে পারেন কারোর সাফাফ করতে পারে আমলের বিনিময়ে পারেন অনেক নেক আমল করেছিল কিছু গোনাও করেছিল তা করতে পারেনি কিছু গোনা থেকে আল্লাহ নেক আমলের বিনিময়েও তার কিছু গোনা মাফ করে দিতে পারে। কিন্তু শির্কের গুণা দুনিয়ায় যদি তওবা পরিপূর্ণ বিশুদ্ধ না করা হয় আল্লাহ কোনো ভাবেই ক্ষমা করবেন না আর এ বিষয়ে সন্তান তুমি যদি কেয়ামতের দিন আমার সামনে আসো তোমার এত পাপ যে পৃথিবী ভরে গেছে তোমার পাপে কিন্তু তুমি সিরকের পাপে লিপ্ত হওনি. আমি তোমাকে ঠিক পৃথিবী ভরা পরিমাণ হলো এটা ক্ষমার দরজা বন্ধু করে দেয় পূর্ববর্তী কর্ম ধ্বংস করে শুধু তাই নয় আল্লাহ তালা কোরআন করি অন্য জায়গায় বলেছেন যদি কেউ করে আল্লাহাম আর কেউ তাকে সাহায্য করবে না সম্মানিত দর্শক আল্লাহর বান্দা দুনিয়ার জীবনে ভালো মন্দ যতটুকু করুক যত অপরাধ করুক আখের এত শাস্তির পরে জান্নাতের একটা আশা থাকে যেমন একজন মানুষ দুনিয়াতে অপরাধ করেছে শাস্তি হয়েছে যাবজ্জীবন জেল হয়েছে ২০ দশ ২০ বছরের জেল হয়েছে অপরাধী কিন্তু মৃত্যুদণ্ডের যোগ্য কোন অপরাধ করিনি তার আশা থাকে একদিন হয়তো আমি জেল থেকে বেরিয়ে আবার স্বাভাবিক জীবনে যেতে পারবো কিন্তু যে ব্যক্তি শিক করেছেন তার আর সেই আশা থাকে না যে জাহান নামে শাস্তি পাওয়ার পরেও যে একদিন জান্নাতে যাবো এই আশা টুকুবার থাকে না তার জন্য আল্লাহ তালা জান্নাতকে চিরতরে নিষিদ্ধ করে দেবেন জাহান্নামকে তার চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দেবেন সমান দর্শক এর চেয়েও আরো ভয়ঙ্কর কথা হলো কেউ তাকে সাহায্য করবে না অর্থাৎ যারা শির করেন তারা কিন্তু শির করেন সাহায্যের আশাই আল্লাহর কোন নেককার মান্দা আল্লাহর কোনো নবী আল্লাহর কোন পায়গম্বর তাকে তারা মধ্যস্থ মেনে তার আরাধনা করছেন তার উপাসনা করছেন তাকে ডাকছেন আহ্বান করছেন তিনি তার সেভিয়র হবেন তাকে মুক্ত করে দেবেন ত্রাণ করবেন উদ্ধার করবেন কেয়ামতের দিন অথবা পাশে এই সব কবরিত আর আল্লাহ না। চেতনা আল্লাহ অনুমতি নিয়ে আল্লাহ যাদের উপরে খুশি তাদের জন্য আল্লাহর নবীগণ আল্লাহর নিক্ষার বান্দাগণ অথবা অনেক নেকামল সুপারিশ করবে আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করবেন আল্লাহ ইচ্ছা করলে তবে যে ব্যক্তি শির করবে কিছুর কাছে মাথা নত করবে তার উপর নির্ভর করবে তার নামে মানত করবে বা তাকে বিপদে ডাকবে এরকম শিরকে যদি নিপতিত হয় তাহলে তার জন্য আর কেউ কোনো সুপারিশ সাহায্য করবে না তবে আমরা কি যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি তারা মুক্ত হতে পারছি যে সকল যুক্তিতে যে সকল দলিল দিয়ে করত আমরাও না জেনে জেনে না বুঝে বুঝে এই ধরনের শিরকে নিপতিত হয়ে যাচ্ছি আমরা হয়তো ভাবছি যে অমুসলিমরা শির করে আমরা তো শির করি না যে ব্যক্তি কোনো প্রতিমা দেবতার নামে অথবা সাধু সেন্টের নামে মানত করে সে হয়তো শির করছে আমি দরগা মাজার ইত্যাদি মানত করে আমারটা প্রতি শির হচ্ছে না সম্মানিত দর্শক এখানেও রয়েছে সেই সত্যকেন্দ্রিক মিথ্যা তথ্য এবং অপব্যাখ্যা এর মাধ্যমে আমরা শির্কের ভিতরে নিপতিত হয়ে যাচ্ছি আর এজন্যই আল্লাহ তালা করি বলেছেন বিল্লাহ, অমায়ুমিন অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ইমান আনে ইমানদারির সাথে তারা শিরকে লিপ্ত হয়ে যায় সম্মানিত দর্শক রসুল্লা থেকে কিভাবে মক্কা বিজয়ের পরে মক্কা যুদ্ধের পরে রসুল সাল্লাহ সাল্লাম প্রায় বারো হাজার মুসলিম সৈন্যের এক বাহিনী নিয়ে হুনায়নের দিকে গেলেন হোনায়নে মাঠে মক্কা ছিল মক্কার কাফেরগঞ্জ ছিলেন আরবের কাফেরদের মূল নেতা নেতৃত্ব দিতেন যখন মক্কা রসোল্লা সাল্লা সাল্লাম বিজয় করে নিলেন তায়েল যে আমাদের ধর্ম শির্কের ধর্ম ধ্বংস হয়ে যাবে তারা সৈন্য সামন্ত নিয়ে হোনায়নের মাঠে একত্রিত হলেন রসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য রসুল্লাহ সাল্লাম বারো হাজার সৈন্য নিয়ে এই যুদ্ধের মাঠে যাত্রা করলেন মক্কা থেকে সম্মানিত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে ফিরে এসে এই হাদিসটা বাকি আলোচনা করব ইনশা আল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি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 कुरान भो भावे बुझार की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কোরআন ও রাত ইসলামী আপনি আটটায় সকালে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবে get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shommukh samore pratiryo-pratibar rat 9 tay apunor samprochar shokal 10:30 tay bangladeshe pstv banglai bissajahan poricharonar jonnye sundor ekti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 সম্মানীয় দর্শক বিরতির পরে ফিরে এলাম আপনাদের সাথে শির্কের বিষয়টা আলোচনা করার জন্য কত সহজে ইমানদার মানুষ শিরকে নিপতিত হয়ে যান আমরা বলছিলাম রসলাল্লাহ সালি বিজয়ের পরে হুনায়নের যুদ্ধে নিয়ে যাচ্ছেন তার সাহাবিদের এক বাহিনী যার ভিতরে কিছু নতুন মুসলমান সাহাবিগণ যাচ্ছেন হুনায়নের যুদ্ধে যেতে যেতে তারা একটা বিশাল গাছের কাছে গেলেন আরবের কাপেররা যে গাছটার ভক্তি করত যে গাছটাতে সুতা বেঁধে রাখতো তাদের অস্ত্রগুলো বেঁধে রাখতো বরকতের জন্য যে গাছের কাছে বসে থাকতো তারা গাছটাকে বরকতময় মনে করতো আল্লাহ নিয়ামতের উৎস মনে করতো যেমন আমরা আমাদের সমাজে জানি যারা শিরকে নিবে তারা যে কোনো একটা বড় কিছুকে দেখলে এটাকে অলৌকিক কোনো একটা বিস্ময়কর বিষয় দেখলে অলৌকিক মনে করেন এবং এর ভিতরে কোনো কল্যাণ অকল্যন আছে বলে মনে করেন এটা বিশাল বট গাছ অসত্য গাছ বিশাল পাহাড় অথবা অলৌকিক কিছু একটা গরুর বাছুর হয়নি দুধ দিচ্ছে একটা মরক ডিম পেড়েছে একটা মুরগি হয়তো বাঘ দিয়েছে যেকোনো অস্বাভাবিক কিছু দেখলেই ছুটে যান চেতনা কল্যাণ অকল্যাণের জন্য ছুটতে থাকা পক্ষান্তরে মোমেন যত অলৌকিক কিছুই দেখেন তিনি বলেন সোফান আল্লাহ অলৌকিকত্ব যেখানে প্রকাশ হয়েছে ওর ভিতরে কিছু নেই এটা তো মহান আল্লাহ তালার শক্তির প্রকাশ যেটা বলছিলাম আরবের কাফেররা এই ধরনের বড় বড় গাছে বিভিন্ন গাছকে বরকতের সূত্র হিসেবে গ্রহণ করে তাতে সুতা বেঁধে রাখতো তাতে তরো বাড়ি বেঁধে রাখত যে এই তরবার যুদ্ধ করা যাবে সেখানে তারা দাঁড়িয়ে থাকতো ভক্তির সাথে কিছু বরকত পাওয়ার আসায় গাছটার নাম ছিল দাহাত সুতা বেঁধে রাখার লটকে রাখার গাছ মুমেনরা যারা লাহতে বিশ্বাস করেছেন তাদের কেউ কেউ বললেন লটকিয়ে রাখতে পারে সুতা বেঁধে দিয়ে বিপদ মুক্তি হতে পারে আমাদের জন্য এরকম একটা জাত দিয়ে দেন না অর্থাৎ তারা ইহা তাদের নষ্ট হয়ে যাচ্ছে এরকম কথাতে বুঝতে পারেন আমরা তো আল্লাহ সারা কারো এবাদত করছি না শুধু বরকত পাওয়ার জন্য গাছে সুতা টাঙিয়ে রাখছি যেন এর মাধ্যমে এটাই হলো পূর্ববর্তীদের অনুসরণ মূসার কম লা ইহা ল বিশ্বাস করে আল্লাহর অগণিত অলৌকিক নিদর্শন দেখে আল্লাহর অলৌকিক নিদর্শনে মৌজে যায় সমুদ্র পার হয়ে এপারে এসে যখন দেখলেন কিছু মানুষ মূর্তি পূজা করছে তখন তারা মূসা আলহিসামকে বললেন মুসা এদের তো অনেক দেবতা আছে আমাদের একটা দেবতা দাও অর্থাৎ আল্লাহর জন্য একটা মূর্তি অন্তত বানিয়ে দাও আমরা তাকে সামনে নিয়ে এবাদত করি মূসা আলহিসাম বললেন যে ইহুকুম কম অঙ্ক না তো আল্লা আল্লাহর শক্তি কল্পনা করেও বানাও সেটা তো আল্লাহ মহান আল্লাহকে এবাদত করো তার কোন শক্তি তার কোন মূর্তি তার কোনো বান্দা যার মাধ্যমেই তাকে এবাদত করতে হবে এটা গায়েরুল্লাহ এবাদত হয়ে গেল আর গাই্লাহর ইবাদত বড় শির নেই আল্লাহ রসুল সালিহাল্লাম বলছেন তোমরাও তো মূসা আলী সাল্লাম উম্মদ যেমন তৌহিদে বিশ্বাস করার পরে মূর্তি চেয়েছিল তোমরা মূর্তি না আছে গাছ চাচ্ছ একই রকমের শিব সম্মানিত দর্শক কিভাবে একই রকমের শিব কারণ আল্লাহ তাহালা সকল কল্যাণ অকল্যাণের মালিক তিনি চান না যে তার বান্দা আল্লাহর এই কল্যাণ অকল্যাণের জন্য আর কোন মাকলুকের স্বর্ণাপন্ন আপনি যা চাবেন সরাসরি আল্লাহ দেবেন আল্লাহ ওয়াদা করেছেন কাজেই আল্লাহর রহমত কল্যাণ বরকতের জন্য যদি আপনি কোনো কাজ, পাথর মাজার মূর্তি দরগা কিছুকে মধ্যস্থ মনে করেন যে এখানে দিলে পাওয়া যাবে এর চেয়ে বড় শিখ নেই আল্লাহ চান না যে তার দয়া মায়াক তার করুণা তার মাখফেরাত এটা পাওয়ার জন্য বান্দা তাকে ছেড়ে অন্য কোনো মাধ্যম নিয়ে আসুক কারণ আল্লাহ নিজে দিতে পারেন এইখানে আল্লাহর ক্ষমতার ভিতরে কারোর হস্তক্ষেপ কল্পনা করা আল্লাহ আরেকটা শির্কের কথা আল্লাহ রসুল সাল্লাম রসুল্লাহাম তার অফাতের আগে অসুস্থ হয়ে যান অফাতের মাত্র কয়েকদিন আগে বারবার মাথায় পানি ঢেহে দেহে পানি ঢেলে জ্বরটা একটু কমে আসলো একটু সুস্থ বোধ করে তিনি দুজন মানুষের কাঁদে ভর দিয়ে মসজিদে আসলেন মেম্বারে বসলেন সেখানে বসে তিনি সকল সাহাবি সমেত হলেন তাদেরকে অন্তিম ওসিয়ত আল্ ইন্ন কানা কবলাকুম কানি আনহা আন। শোনো তোমরা সতর্ক থাকো সাবধান থাকো তোমাদের আগে যারা ছিল অর্থাৎ যারা আল্লাহর কেতাব পেয়েছে আল্লাহ দিন পেয়েছে আল্লাহর তেছে আল্লাহর নবী পেয়েছে সব পেয়ে যারা সব হারিয়েছে তাদের হারানোর কারণ ছিল তারা তাদের সমাজে কোনো নবী অথবা কোনো নেকার বুজুর্গ সওয়ালে মানুষ মৃত্যুবরণ করলে সেই নবী বা নেকর মানুষের কবরটাকে তারা মসজিদ বানাত আল্লাহন কুবোরাম আল্লাহ ল কঠিন ভাবে পড়বে আল্লাহর গজব কঠিন ভাবে পড়বে ওই মানুষদের উপরে যারা তাদের নবী বা মানুষদের কবরগুলোকে নে বানাবে মসজিদের মতো বানিয়ে নেবে সম্মানিত দর্শক কেন কারণ এবাদত তো আল্লাহর করবে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দা আমার কথা জিজ্ঞাসা করলে আমি বান্দার কাছেই আছি নিকটে আছি বান্দা যেখানে আছে যেভাবে আছে বান্দা যখন যেখানে যেভাবে আমাকে ডাকবে আমি বান্দার ডাকে সাড়া দেব। কাজেই আল্লাহ তাল্লার এই মহত্তর অবমূল্যায়ন করা হয় যখন আমরা মনে করব যে আল্লাহর এই রহমত হবে শির্ হয়ে যায় হতেই হবে আর এই জন্য এই দরোজাহসোল্লা সাল্লাহসাল্লাম বন্ধ করেছে সমানিত দর্শক এভাবে আমরা দেখছি যে মোমেন ব্যক্তি তা ব্যক্তি অচেতনভাবে অথবা সচেতনভাবে। শরিয়তের সীমা লঙ্ঘন করে শিল্পের বিতরে নিপতিত রসুল্লাহাম সাহেবেরা করেছেন যেমন আরবের কাফেরদের জন্য তারা ইব্রাহিম আলহ ইসলামের ওত ইব্রাহিম আলহ আউলাদ তারা বাইতুল্লাহ সংরক্ষক খাদেম হওয়ার পরও যখন তারা ইব্রাহিম আলিমের বাইরে তার শিক্ষার বাইরে কিছু ঢুকাতে শরীয়তের বাইরে ঢুকাতে লাগলো যেগুলো ইব্রাহিম আলি ইসলাম করেননি শেখাননি তখনই তাদের জন্য শির্কের দরজা উন্মুক্ত হয়ে গেল কারণ এই ধরনের অনেক হতে পারে মুর্শেকদের একটা যুক্তি আপনাদের কাছে উপস্থাপন করছি ইব্রাহিম আলি ইসালাম হজের বিধান দিয়ে যান আরবের সকল মানুষ হজ করছে হজের মূল বিধান হল হজের দিনে আরাফাতে হবে আল্লাহ বাইতুল্লাহর সাথে মক্কা আল্লাহকে পবিত্র করেছেন হারাম করেছেন মক্কার একটা হারাম সীমারেখা বায়তুল্লা চারিদিকে সাত আট ১২ ১৩ মাইল কিলোমিটার এরকম জায়গা যেটা হারাম বলা হয় হারাম সীমারেখা মহাসম্মানিত সীমারেখা এটা শেষ হয়েছে মুজদালিফাই আরাফাতের মাত্রা হলো হারাম সীমারেখার বাইরে সাধারণ জাগা হালাল জাগা ইব্রাহিম আল ইসলাম এই হালাল জায়গায় আরাফাতের মাঠে যে হজ আদায় করেছিলেন আরবের মানুষেরা এইভাবে হজ করত। যুগের আবর্তনে যুক্তি নির্ভর দলিল নির্ভর শরিয়াত বানানো হতে লাগলো আরবের মক্কার কাপেররা যুক্তি দিল যে না আমরা আরাফাতে দেব না আমরা যারা হারামে বাস করি মক্কার পবিত্র স্থানের বাসিন্দা তারা যদি আমরা হজের পবিত্র দিনে হারাম সীমারেখার বাইরে সাধারণ স্থানে আরাফাতে যে হজ করি তাহলে পরে আল্লাহর পবিত্র হারামের বায়তুল্লার অবমাননা হয় বেঈত হয় তাহলে ইব্রাহিম আসাম কেন আরাফাতের মাঠে করলেন খুব সহজেই যুক্তি দেওয়া যায় ইব্রাহিম তো মক্কার বাসিন্দা ছিলেন না তিনি ছিলেন মূলত সিরি আসামের বাসিন্দা তিনি মক্কাই কিছুদিন ছিলেন এছাড়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে হারামে তাদের জায়গা হবে না এজন্য আরাফাতে ব্যবস্থা করেছেন বাইরের অবশ্যই আরাফাতে যে হজ করবে কিন্তু আমরা যারা হারামের বাসিন্দা তারা যদি হজের মতো পবিত্র দিনে হারামের পবিত্র বাউন্ডারির বাইরে যেয়ে হজ করি তাহলে হারামের পবিত্রতা থাকে না হারামকে বে করা হয় কাজে আমরা আরাফাতের সবচেয়ে নিকটবর্তী হারামের যে বাউন্ডারি সীমা সেখানে যেয়ে আমরা হজের জন্য বসে থাকবো হজ আদায় করবো তারা মুসালিফ দিয়েছেন এটা বাদ দিয়ে যুক্তি দিতে যায় তাহলে দেখবো আরবদের যুক্তিগুলো কত সুন্দর একটা হলো মিথ্যা একটা তথ্য যে হজের সময়ে হারামের বাইরে গেলে হারামের অবনয় এটা মিথ্যা কথা এটা একটা আর এর মাধ্যমে আমরা পূর্বে আলোচনা করেছি ছোট ছোট ভক্তির মাধ্যমে তারা বড় শিরকের ভিতরে চলে গেল আর এজন্যই শির থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় উপায় যে আমার প্রতিটি কাজ রসল্লা অনুসরণে অনুকরণে হবে আমি আল্লাহ রহমত আল্লাহর বরকত পেতে তিনি যেটা শিখেছেন তার বাইরে তিনি যেটা করেছেন তার বাইরে কিছু করব না তিনি যেটা করেননি তার কাছেও যাব না এই চেতনা যদি থাকে তাহলে পারে আমরা বাঁচতে পারব পাশাপাশি শিখ বিষয়ে কোরআন করিমের সবচেয়ে বেশি বলা হয়েছে হাদিস শরীফেও সবচেয়ে বেশি বলা হয়েছে আল্লাহ তারা শিখ থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য কোরআন করিমের এই দীর্ঘ ৩০ পাড়ার সোহেদায় দুইশো ছত্রিশটা আয়াতের ভাগ আলোচনা করেছেন শির কিভাবে হয় শির কিভাবে খন্ডন হয় এগুলো সব আল্লাহ তালা কোর আলোচনা করেছেন কাজেই আমরা যদি আনকারিম ভালোভাবে অধ্যয়ন করি তাহলেও শির্ক থেকে বাঁচতে পারবো সম্মানিত দর্শক তারপরও সমাজে প্রচলিত কিছু শিল্পের কথা আমাদের বোঝা দরকার যেটা কোরআন বলেছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তৌফিক দেন আগামী পর্বে আমরা তা আলোচনা করব ততদিন আল্লাহ আমাদের ভালো রাখুন তার তিদ এবং তার সুলসাহ সন্ন্যতের উপর আমাদের রাখুন এই দোয়া করে আজকের পর্ব শেষ করছি আমা তৌফিক ইল্লা ও সালাম আসসালাম মিনি শিক সদিনু সীমান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 Post code b151th pound account number 01132301, euro account number 01132302, US dollar account number 01132303, double code three Swift BIC code IBO IBAN double two টেলিফোনের টাকা ট্রান্সফারের জন্য কল করুন টু ফোর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন